সম্মানিত উপস্থিতি আপনারা আপনারা অনেকেই অবগত হয়েছেন বারবার দেখছেন আপনারা টেক্স আমার বদলের এর মেইন কারণ ছিল যে আমরা চার মাইল দুলহান কমিউনিটি সেন্টার আমরা ফেয়লা প্রোগ্রাম প্রোগ্রামের আয়োজন ঘোষ গত উনিশ তারিখ শনিবার বিকাল সাতটা থেকে প্রোগ্রাম আস ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকার কথা আসিল বুখারি এবং মিসকাতর বাস্যকার মুশারফ হুসেন আখন্ত এবং এখানে উপস্থিত থাকার কথা আসিল ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্টের চেয়ারম্যান জানাবেনামুলক চৌধুরী উপস্থিত থাকার কথা আসিল আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান মনিরুদ্দিন আহমেদ সহ ওলামায় কেরাম ঠিক আঠারো তারিখ দিবাগত রাত্রে ওই এলাকার চেয়ারম্যানে ফোন করে কইলা যে প্রোগ্রাম করা যেত না কারণ দুই শতাধিক মানুষ আমার বাড়িতেইয়া তান তানবাসেই যে তার বাড়িতেইয়া মানসে কমপ্লেন দিচ্ এবং তারা কইসেন যে তারা উভয় পক্ষে বইয়া জিনিসটা দেখতা এবং তারা এই মুহূর্তে আলেমোখল ফাইয়া না যাতে আমরা অন্তত পক্ষে আরও একস্ত ফরে ডেটটা দিই তো এরপরে আমরা চেয়ারম্যানের লগে যোগাযোগ করলাম চেয়ারম্যানে সেম কথা কইলা যে আমরা জিনিসটা জানতাম সেইয়ার চেয়ারম্যানের নিজের উদ্যোগে কইরা আমরা যে বিষয়টা জানতাম সেইয়ার যে যদি আপনারা এই কইরা আপনারা কোশেন প্রশ্ন উত্তর আছে আপনারা ভুল ডাইরেকশন দিয়া কিনা মানুষের মিসগাইড করা আমরা আর কিছু হারে মানুষের জি কিন্তু কোয়েশন আনসারের ফেলে যেটা ঠিক আছে কিনা না যদি ভুল থাকে তাহলে তাই বুঝাইয়া দিব আর ঠিক থাকলে তো আর ঠিক আছে তো তাই খুব চাপ সৃষ্টি করলাম যে আমরা তারিখ দিবার লাগিয়া আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অনেকেই জানেন বা আপনার অবগতির লাগিয়ে জানাই যে বাংলাদেশের অধিকাংশ আলেমহল যারা কোরআন এবং সেহি হাদিসের দাওয়াতে কাজ করেন ময়দানও এর অধিকাংশ বিরাট একটা অংশ বর্তমানে দুবাইতে অবস্থান করা আরব আমিরাতের রাজধানী আরব একটা বড়ো শহর এলাকি দুবাই সেখানে অবস্থান করা কারণ পিস টিভি বাংলার রেকর্ডিং করলিয়া এটা তাই আমরা আলেমের একটা অভাব ফিল করি আর বাংলায় সেই মুহূর্তে তারপরে আমরা ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ তাইনও পিস টিভি থেকে দাওয়াত কিন্তু তাই একটু ফিসাইয়া আগামী তেরো তারিখ এই সরি তিন তারিখ তাইন যাইবা দুবাই ও ফাঁকে তানরে যোগাযোগ করলাম তাইন আমরা সময় দিলাম আজকে এই আমরা সাইডমাইল এলাকার চেয়ারম্যান সাহেবের জানাইলাম যে আমরা শনিবারে আমরা বইবার লাগি উপস্থিত আছি তখন তাইন লোকাল মানে তান এলাকার মানুষ হল জানাইলা জানানির পরে বাদর দিন টানিয়া তাইন চেয়ারম্যান সহ হল বুকিং করা হইল এর একদিন পরে জানানি হইল যে এই পক্ষ তারা আলম ফাই মানে বাংলা সিলেট আলেমের অভাব দেখা দিছে যে আলেম ফাই রানা দিন পরে আপনার দেড় দুঃখা তা আমরা বুঝলাম যে খালি পনেরো দিন ফিজতে আমরা স্টপ করলাম যে আমরা হইলাম যে আমরা পরবর্তীতে জানাইমু মু আমরা হবে আপনার বইতাম ফারিয়ার হইয়া আমরা প্রোগ্রামটারে সিটি কর্পোরেশনের ভিতরে লইয়া আইলাম ২৭ নম্বর ওয়ার্ডর সুন্দরবন কমিউনিটি সেন্টারও প্রশাসনিক সব সকল যেসব ব্যবস্থাপনা করা লাগে আমরা ব্যবস্থা নিলাম নিয়ে আমরা যখন একেবারে শেষ পর্যায়ে যাচ্ছি বুকিং দিছি এর ফোর দিনও যখন প্রচার হয়ে গেছে জাস্ট মুখে মুখে প্রচার হয়েছে তখন ওই ওইখানেও যারা বাধা দিছিল তারা আবার ওই এলাকার তারা যারা আছেন তারার মাধ্যমে তারা এইখানেও বাধা দিলা বাদা কারণে স্বভাবতই ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে এই কমিউনিটি সেন্টারের মালিক তাইন গাবলাই গেলা এবং তাই আমরা অনুরোধ হললা যে আপনারা টেকাটা ওড্র করি নকি যে আপনারা অ্যাডভান্স মানি দিসলা আর সরি আমরা ফারতাম না তখন এরপরে আমরা মোটামুটি আমরা সিদ্ধান্ত নিসতাম যে আমরা প্রোগ্রাম তো আর করার কোনো বেনু আমরা দেখান না হি ফারো আমরা অফার আয়ত্ত তখন আমরা এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডার কমিশনার সাবরকি যখন আলাপ করলাম তাইন কইলা যে এই হদমতলি পয়েন্টর অনখর বাললাগিয়া তাই দুই তিনটা জায়গা খিলা প্রস্তাব হলাম আমরা কইলাম আপনার এটা খেলা মিনি ফুটবল টুর্নামেন্ট চলের আমরা এই নখরমুখিলা এই অবস্থা তাই কইলা যে খেলা তো বড়ো আপনার একটা প্রোগ্রাম করতে আমরা খেলা একদিন আলহামদুলিল্লাহ আমরা খেলার যেসব কর্তৃপক্ষ আছে তারা লোক যোগাযোগ করিয়া খেলা শনিবারেরটা খেলা অফ করিয়ে দেবো এবং শনিবারে এই এই টাউন বাস স্ট্যান্ডও প্রোগ্রাম করবার লাগে আমরা সর্বধরের প্রস্তুতি গ্রহণ করলাম এটা যখন প্রচার করা হইলো তখন এই লবিং করা শুরু সর্বশেষ তারা কাউন্সিলার লোক লবিং করছেন এবং এই অবস্থায় আমরাও কাউন্সিলার সবর গিয়া দেখলাম যে খালি যে কাউন্সিলার সাহ তারা তো আপনার মাঝাবর বিরুদ্ধ করে কাউন্সিলার সাহেবে উঠিয়া কইস আমি তা বুঝিয়ান না আমার যে যে বাইদে খুঁজব আমি বাইদি কিন্তু আপনাকে আলমোলা মহল ব্যবহার তো সর্বশেষ কাউন্সিলার থেকে অন্তার পরে আমরা মোটামুটি কিন্তু যে হয়তো আমরা প্রোগ্রাম করতাম ফার্ম কিন্তু আজকে আমরা যখন সকালে এই এস গেলাম গেলে আমরা ফলেও গেলে দেখলাম যে পনেরো বিশ একটা গ্রুপ তারা এসএমপিত গেছেন এবং এই কেন ফদমতলি ইমাম সমিতির লোকসকল আস্থা বিভিন্ন মসজিদের ইমাম এবং মুয়াজ আস্তা তারা মানে তারা কমপ্লেন দিয়েছেন এবং কমপ্লেনের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা চিন্তা করছেন যে এটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি তারা আমরা কইলা যে দুঃখিত আমরা আপনাদের যে পারমিশন লাগে আপনার অ্যাপ্লিকেশন খসলা মানে তারার তারা সিস্টেম অনুযায়ী এটা যে আমরা পারমিশন দিলাম না কিন্তু আপনার প্রোগ্রাম তো এর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা অফারও কর্ম অফারও অনেক আমরা যোগাযোগ করলাম অনেক জায়গাতে বুকিং কারণে আমরা আজকে আমরা এই হোটেলের ব্যবস্থাপনা করছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সবে জানি যে এই বিরোধিতা কেউ দ্বার আপনার মনে হয় যে মাঝাবর কারণে বিরোধিতা নেই না সে রাফাইয়াদ্লাহ আমিন বিল জাহের খোল্লা একটার লাগে বিরোধিতা নাই বিরোধিতাটা হইল যে এই সমাজও তারা একটা অবস্থান আছে আপনারা যারা জাগা ক্রয় বিক্রয় করল জড়িত হয়েছেন ব্যবসায়িকভাবে হোক বা পারিবারিকভাবে হোক জায়গা কয়েকটা জিনিস লাগে ফর্সা লাগে তারপরে দলিল লাগে দখল লাগে তারা দখল আছে কিন্তু দলিল দলিল আছে আছে দখল তারা যত জায়গা তো আমরা কিন্তু বইবার লাগে তার আমরা লগে বইবার লাগিয়েছে না আপনারা আপনারা আপনারা জানেন যে নবীগঞ্জ অনেক সমস্যা হয়েছিল নবীগঞ্জ যখন আমরা আলেমুলাম বৈঠক চলে ও অবস্থা এবং স্থানীয় মুরব্বী হল ব্যবস্থাপনায় তারা মাধ্যমে এই প্রোগ্রাম থাকা অবস্থায় তারা একটা কাউন্টার প্রোগ্রাম করছে এবং তারা অন্য একটা নাম দিয়ে জনগণটা তারা ঠিক রাখত স্যার কারণ তারা দখল যার উপরে আসে তারাই ঠিক রাখতো স্যার যাদের দখলের মানুষ বা ইয়া না যায়। এবং আমরা এই এই কেন অসমান ঘটনা আমরা খবর পাইছি যে নয় তারিখ কুসাই কুসাইত একটা তারা কনফারেন্সের আয়োজন কররা যেটা ওই লোক অথচ আমরা লোক বইতে চাই আর আমরা আমি ফাঁকে কিছু মানে আপনাদের কিছু বিষয় রিমাইন্ডার দিতাম সেই হাসে আমরা কিছু ভাই হল আছেন তারা চিন্তা করেন যে ডক্টর সাইফুল্লাহ আসেন মঞ্জুরিয়ালি আসেন আকরাম উজ্জামান বিন আকরাম উজ্জামান বিন আবদুল সালাম আসেন তারপরে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তো বড় বড়ো শেখ আসেন যে আমরা চ্যালেঞ্জ দিয়ে যে কোনো সময় কই বা আনেমোহল লইয় বই আমি আপনাদের আল্লাহ হুসেন হিকমতের সাথে দাওয়াত আপনাদের যে কোন সময় আপনি না আমরা একটু আগে অসল উদাহরণ দিছি আমরা অফিসে বইয়া যে রাস্তার হকার ডাক্তারের চেলে এফ সি বিএস ডাক্তারে গিয়া আপনি ডাকাত গিয়া দেখা যাব বড়ো হসপিটালক সময় না যে বিফলে মূল্য ফেরত হইবনি আপনি টেকা বিরোধানা ভাববা যদি আপনার ইমিউনিটি থাকে না থাকলে আমরা কইবা যে আমরা আমরা কিছু প্রশ্ন আছে আমরা এইসব প্রশ্ন আনসার চাই বুঝছেন জবাব চাই জবাব খাইয় না এর তো করতে পারিয়ান না এরদায় যদিও জবাব জবাব কিন্তু আমি সর্বপ্রথম রাজি আছি যে এইটাতে গীত বা করি আমি সঠিক কিন্তু আমরা আমরা বুঝু পাওয়ার লাগিয়া আপনে প্রশ্ন করবা কারণ আপনি প্রশ্ন করার মাধ্যমে ডিবেট করতে পারবো আপনি বড় আলেম যে আলেম একজন আলেম আর আনিয়া খিতা করতেইবো এটা দরকার আর সব সময় আপনি আপনি অ্যাগ্রেসিভ হইবা না কারণ আমরা একটু আগে শুনছি দাওয়াতি লাইনের কথা আমরা জানি যখন দাওয়াত রসুল্লা আল্লাহাম সর্বপ্রথম শহীদ ইসলাম না পুরুষ না তখন মুসলমান কিন্তু ইহা মায়ের খোঁজ না তারা খোঁজছেন না রসুল ইসলামে গিয়া কইসন তার লগে গীতা আসবেন ফেরেস্তা বলার আল্লাহর সাহায্য আছে আমরা জানি না মক্কাত যখন আবু দেখো বাঘ খাড়া হয়ে রয়েছে তার আল্লাহ হেফাজত করছে না হ্যাঁ কিন্তু এই রসুলের গিয়া যে সুমিয়া আদি আল্লাহ পরিবারে তুমি গীতা কর ধৈর্য ধারণ করো আমরা ধৈর্য ধারণ করতে হইব এবং হিকমতের সাথে ইলিম সহকারে জ্ঞান সহকারে কথা যদি কোন যে দেখুন আজকে আমরা কদম তালিতে আমরা পরাজিত হয়েছি একজন বাম সাইড বাম লেফট লিডার আমরা তার কাছে তার জিতেছ এলাকার মুরব্বী গিতা হয়েছেন তুমি জিতিছ কারণ তোমাদের সামান্য সংখ্যক মানুষের তারা খুব বেশি ভয় পাইছে এবং বই এমন যে তারা কত জায়গায় যে দৌড়েছে এটা বন্ধ করবার লাগে কারণ আমরা সত্য হইতাম চাইছি আমরা কাল আল্লাহ কাল থেকে হইতাম চাইছি আর এইটা হইতে গেলে বাধাটার মূল কারণে লেগে আমরা সবে যে তারা যেসব আমরা এইসব প্রোগ্রামগুলো বাধা তার কয়েকটা কারণের মাঝে বড় একটা কারণেগ্রস্ত আমরা জানি বাংলাদেশের আছে হ্যাঁ কিন্তু আমরা ধারণা যে মসজিদের ইমামকল কোন দুর্নীতির লগে জড়িত না বলো নানি কিন্তু মসজিদের ইমাম হতিবহল অধিকাংশ খুব না সবার কথা হইয় না অধিকাংশ তারা সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত কারণ আল্লাহ সুবাহ ইফতারা আল্লাহ তার চেয়ে অধিক জালেমুখে তার চেয়ে অধিক জালেমুখে যে যে আল্লাহর নামে মিথ্যা বর্ণনা করে তারা মসজিদের মেম্বরও দাঁড়াইয়া ওয়াজ মাহিল নামে মিথ্যা বর্ণনা করে রসদ সাল্লাই যে যে আমার নামে মিথ্যা বর্ণনা করলো তার টিকা রাইল জাহান নামে আর বাংলাদেশও রসুলন নামে বর্ণনা করা হয় হাদিসভাবে কই পাহ পবিত্র তারপরে দিন শিক্ষার লাগিয়া চিন যাও তারপরে আউাকাল্লা বাংলাদেশের মানে মশুর জাল হাদিস জাল হাদিস কিন্তু মসহুর ভাবে প্রচারিত তারপরে এই মানবরি ও জাবি যে আমার খবর দিয়ে সুপারিশ হয়ে গেল ওয়াজিবাজি সুপারিশ করা হয়েছে এইসব জাল হাদিস ব্যাপকভাবে প্রচলন আছে সর্বপ্রথম আলম আল্লাহি সাল্লামে খার ওয়া খর তারপরে আল্লাহ মাফ করে দিলা খার উলিয়া এটা জাল হাদিস আল্লাহ সুন্দর ছোট থেকে নিয়েছি আপনার হয় না নামাজারা দেওয়া হয় রোজার কা শিশুর ভিত্তিতে আমাদের কাছে কোনো প্রমাণ নাই কিন্তু দেখা যায় যে অনেক মানুষ তারপরে একমাস দুই মারা গেছে নি তার দুই আমরা ফ্রেন্ড আর ও মিরন ময়দানো দেড় গেছে তান তা দিন যেন আমি এবং শেখ মুহম্মদ আবু তাহের আসলাম আবু যখন বক্তব্য দিলা হেন আগেও গেছেন কে প্রোগ্রাম দিকে লাখ টাকা তার গেছে আলহামদুলিল্লাহ তো এই লোকীয় তারা এইভাবে অর্থনৈতিক ভাবে তারপরে মিলাদানি কোরআন খতারে কত বুখারের হাদিস মানে না আমরা সব থেকে দামে খতম বুখারের খতমা আছে কিনা না এইভাবে এইভাবে মিলাদ আমরা ছোটবেলা থেকে দেখি মিলাদ মিলাদ জন্ম দেখা গেছে মৃত্যুবার শিক্ষিত মিলাদ ফরানি হন দোকান উদ্বোধন মিলাদ ফরানি হন জেঝাগান বইও খালি মিলাদ ফড় তারপরে খাজা গান মনে হয় না সিলেটও খুব কম মাদ্রাসা আছে যেনা গান ফল না জোর নামাজ অথচ কোনো বৃত্তি নাই এগুলা আমার কথা নাই এগুলো দেখবা আপনার বাজার বই হাটাঝারি মাদ্রাসা হাটাঝারি বাংলাদেশের সবথেকে বড় মাদ্রাসা এইটার গ্রাউন্ড মুস্তি আসলাম মুফতি ফয়জুল্লা রহমানুল্লাহ তার লিখিত বইয়ের মাঝে তার এগুলার কোনো বৃদ্ধি নাইমে খাজাকানী শিফা ইনুস ইনুস আলাই মাসের ফেটোলা অতলকর হল ফাইলাক এটা আমরা সমাজও আছে বিভিন্ন সময় থেকে বড় বড় তসবির হইয়া আর সিলেটর বড় বড় ইমাম সাহবলে কিতা করে। এখন এই বক্তব্য যখন আপনি আমরা কিতা করিয়া আমরা মানুষ করিয়া আমরা তো এগুলা বাদ হইতাম চাই না কারণে তারাই এ তো তারা রুজি রুজি আত্মা তো আসেই তারপরে শুধু এইটা তো তারা খালি ব্যবসায়িকভাবে বা দুর্নীতিগ্রস্তর মাঝে তারপরে আছে যে রসদ সাল্লা হয়ে যে মানা আমেলা আমেলা লেইসা আলাই আমা যে এমন কোনো আমল হলো যে ব্যাপারে আমি আমর বা নির্দেশনা নাই এটাই বা আতিন এটাই লোকিয়া রোহিত অথচ আমরা সমাজও রসদ প্রত্যেক টুম্বার মাঝে ফলা হয় দলালা ও না। অথচ ওই ওই খোঁজবার ফরেও। চালাইব দুই রাখা চালাতে আর ফলেও সম্মিলিত মোনাজাত হরাইব সম্মিলিত মোনাজাত মোনাজাতের কথা কোরআন আছে কিন্তু ফরজ চালাচ্ছে সে সব রেয়া মোনাজাত হরার কথা কোরআন হাদিসে এই যে পদ্ধতি এই পদ্ধতি মাহমদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম নাই এইভাবে এইভাবে আমরা সমাজে আসে দূরদ দূরদ আমরা ইয়ানবী সালাম আল্লাহ সাল্লাসী দিনা মহম্মদ এগুলো কি পা নাই তারপরে কিন্তু এই যে সবে জুনে জুড়ে দুরুত ভরার কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় রসদামর আমল থেকে প্রমাণিত নয় সালফেসাল কোনো আমল থাকি প্রমাণিত নাই এটাই এই ধরনের জিকির জিকির আল্লাহ সুবানোর আলুকাই জিকির বিশিদ্ধ হাদিসের কিন্তু আমরা মানি জিকির মানি পার্টির মসজিদ বইয়া জুড়ে জিরে জিকির করলাম তারপরে অথচতে জিকির আছে সালাম দিয়া দোয়াফিয়া ডুকতা গড়টাকে বাড়ান তারপরে টয়লেটও যাওয়া টয়লেটটাকে বাড়ানি বিবির খান্দ গেলে জিকির আসে তারপরে ঘুমাইবার জিকির আছে ঘুম থেকে জিকির আছে আপনি গাড়ি চলবার জিকির আছে আপনি প্রত্যেকটা জায়গা দোয়া আছে খানির খানির মাঝে কয়টা দোয়া আছে তখন খানির মাঝে খটা জিকির শুরু করার জিকির আছে খানি যখন খাইলা তখন আপনার নিজের দোয়া করবা যে সার্ভিস দিলো আল্লাহ মহা কি আকা মানি যে সার্ভিস দিল তারি দোয়া করলাম তারপরে মেহমান বাড়ি যে টিকা ফাইন দিয়ে তার লাগে দোয়া করলাম এইভাবে জিকির হল আছে কিন্তু আমরা এই আমরা ফুল টাইম না আমরা খালি পার্ট টাইম জিকির করি কিছু সময় জিকির করি আর যে পদ্ধতিতে করা হয় এই পদ্ধতি ইসলামটা কি প্রমাণিত এই ধরনের বেদাত বেদাত মাধ্যম লোকের আমরা জড়িত সোসাইটি জড়িত আর এগুলোই যারাও সতর্ক করতে চায় তারা তারা খামোশ করে দিতে চান সম্মানিত উপস্থিতি এই কারণেও আমরা প্রোগ্রাম এইভাবে দিল্লি এখানে আইছে। তো আমরা এখন শেখাইছেন আমরা ইনশাআল্লাহ তার কাছ থেকে আলোচনা করবো আমরা মাঝে আরও আলেমুলা মখল আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে তারা দিতাম পারছি না মল্লিবাজার থেকে মুফতি মনসুর খান হয়েছেন তারপরে আফৈতে জানেন অনেকেই জানেন যে আমরা বানিয়াসং থাকিয়া হবিগঞ্জের বানিয়াসং থাকিয়া একজন আলেম রে এই এলাকা থেকে তাই বা গ্রামর নিজ গ্রামর মসজিদের খদিব আসলা কিন্তু তাই আকিদা তার আকিদা এবং আমলটা চিট করার কারণে এই এলাকা থেকে তাঁর বার হয়েছে এবং তাঁর আত্মীয় সেন এবং আলেমারাই বার করে মুফতি মহাদ্দিস তারা বার করে দিয়েছেন তো তাইনও আছেন আমার মাঝে মনিরুদ্দিন খান মনিরুদ্দিন আহমেদ তো আমরা সময়ের সম্পৃক্ত কারণে আমরা দামদারদের সময় ফাঁড়িয়ে না দুঃখিত সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসলে যাই বা ইনশাআল্লাহ শাহ মোহাম্মদ তার আলোচনা পেশ করার জন্য